तो कत बार शत शत नारी पुरुष पार्थक्य आजियत गो पार्थक्य नहीं कथा बुझाते मसालत किस पार्थक्य आज जमन धरें पुरुषे सतर महिला सतर दूटा एक ना পুরুষের সোতর নাবিদ থেকে হাঁটোর নিশ্চয় পর্যন্ত মহিলার সোতর হলো মাথা থেকে শুরু করে পাওয়া পর্যন্ত এটির পার্থক্য আছে তারপরে আপনার এরকম মহিলার হেজাবের ব্যাপারে তারপরে কতটুকু ঢাকা থাকবে না থাকবে এগুলোর ব্যাপারে এরই জাতীয় কিছু মাছ আলায় একতালাপ আছে একতালাপ না মানে পার্থক্য আছে কিন্তু রুকুর কেমনে করবে সংস্থা কেমনে করবে বৈঠক কেমনে করবে না মাসের যে পদ্ধতিটা পদ্ধতির মধ্যে কোনো পার্থক্য নাই পদ্ধতি একটাই কী আমত পর্যন্ত সেটা হল তরিকায় মোহাম্মদ রসুল্লা রাসালাম কোনো হাদিসে বলেন নাই যে তোমরা আয়সার মতো চলাত পড়ো খাদিজার মতো চলাপ পড়ো এরকম কোনো মহিলাকে দেখা দেন নাই আমার মতো পড়ো তো নবী সালাম পুরুষ পুরুষেরও তার মতো পড়বে মহিলারাও তার মতো বাড়বে তবে যেই দলিল দিয়ে আলাদা করা হয় সেই দলিলটা হলো রবিশ্রাম মহিলাদেরকে বলছেন যে তোমরা একটু শালীনতা বজায় রাখবে কারণ নারীদের শারীরিক গঠনটা একটু ভিন্নতর এটা তো অবশ্যই শালীনতা বজায় রাখবে মানে আলাদাই সিস্টেম চালু করে ফেলবে স্বামী হানাফি স্ত্রী আহলে আদিস হয়ে যাইব তা তো হবে না কি বলেন আমাদের দেশের মা বোনীরা কিন্তু সব আলে আর পুরুষেরাভিদের দুইজন দুই রকম হইবেন কেন দুইজনে একটা হয়ে যান পড়ার পরে আরেক মুসল্লি বলতেছে মিয়া কিরে ভাই আপনি এরকম করলেন কেন আপনি কি আলে আদিস হয়ে গেছেন কেনাকি আপনি তো কলিয়াশ কেন বুঝলেন কে এখানে হাত বেঞ্চান আচ্ছা ঠিক আছে আমি আজকে আর কিছু না ঠিক আছে পরে আরেকদিনে কাদিয়ানিদের অফিসে দেখলাম যে কাদিয়ানীরা সব এখানে নামাজ পড়তেছে আপনারেও দেখলাম এইভাবে নামাজ পড়ছেন সে তো অবাক কাদিয়ানিও ওইভাবে নামাজ পড়ে শিয়াও শিয়াদেরও একটা বিশাল অংশ ওইভাবে নামাজ পড়ে তাহলে শিয়াদের। এই এজন্য আমি বলবো যে মানে একজনের বুকের উপরে বানবেন যদি বুকের উপরে হাত বাঁধার হাদিসে না থাকে তো তাহলে মাবিনদেরকে এই ভুলটা করাইতেছেন কেন তাদেরকে বলে দেন আপনারাও নাবিন নিচে বাঁধেন একসাথে যান যেহেতু থেকে এইরকম কোন জাল হাদিসও আসে নাই যে পুরুষেরা এই জায়গায় বানবে নারীরা এই জায়গায় বানবে এরকম কোনো হাদিস আসে তা তাহলে হয় দুইজনে নিচে না হয় দুইজনে निजे मन गड़ा भा ठीक ना एकजन ये जो भूल